শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তদের প্রতি শ্রী রামকৃষ্ণের উপদেশ আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দ ১৪ সেপ্টেম্বর তৃতীয় পরিচ্ছেদ বিজয় জিজ্ঞাসা করিলেন বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে রামকৃষ্ণ ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে তীব্র বৈরাগ্য কাকে বলে হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক এসব মন্দ বৈরাগ্য যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না সংসারকে পাতকুয়া দেখে তার মনে হয় বুঝি ডুবে গেল আত্মীয়দের কাল সাপ দেখে তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয় আর পালায়। বাড়ির বন্দোবস্ত করি তারপর ঈশ্বর চিন্তা করব, एक रोग तीव्रग्यृष्टि चाषिरा सब खाना कटे दूर थे जल आन चाषार खूब रोक आज्ञा कर ले जतना जल आसे খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বললে বাবা বেলা হয়েছে তেল মেখে নেমে ফেল সে বললে তুই যা আমার এখন কাজ আছে বেলা দুই প্রহর একটা হলো তখনও চাষা মাঠে কাজ করছে স্নান করার নামটি নাই তার স্ত্রী তখন মাঠে এসে বললে এখনো নাও নাই কেন ভাত জুড়িয়ে গেল তোমার চেয়ে সবই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে দেই করবে গালাগালি দিয়ে চাসা কোদাল হাতে করে তাড়া করলে আর বললে তোর রকেল নেই বৃষ্টি হয় নাই চাষবাস কিছুই হলো না এবার ছেলে কি খাবে না খেয়ে সব মারা যাবি আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো, তবে আজ নাওয়া খাওয়ার কথা ভাবব স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে তখন এক ধারে বসে দেখতে লাগল যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে তখন তার মন শান্ত আর আনন্দে পূর্ণ হল বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে নে এখন তেল দে আর একটু তামাক সাজ তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোঁস করে নিদ্রা যেতে লাগল এই রোগ তীব্র তীব্র বৈরাগ্যের উপমা আর একজন চাষা সেও মাঠে জল আনছিল তা স্ত্রী যখন গেল আর বললে অনেক বেলা হয়েছে এখন এসো এত বাড়াবাড়িতে কাজ নাই তখন সে বেশি উচ্চবাচ্চা না করে কোদাল রেখে স্ত্রীকে বললে তুই যখন বলছিস তো চল সে চাষার আর মাঠে জল আনা হলো না এটি মন্দ বৈরাগ্যের উপমা खूब रोग ना हम चाषार जेमन मठे जल आसे ना से मानुषर ईश्वर लाभ है ना